মোহাম্মদ ইবনুল মুনকাদি রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি জাবির ইবনু আবদুল্লাহ রদুল্লাহ তালাহুকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি আর তিনি বলেছেন আমি নবী সাল্লা সাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি